আমরা তোমার দোয়ার সময় কই কিনা বাবা গো আপনি আজকু আমারে দশটা টেকা দিতে হইব আপনি কইবা ইয়ার কি মানুষ আমার লোক সুরে সুরে যদি কয় আমার আজকে স্কুলের বেতন দিতে হইব কররা। আপনার আল্লাহ আল্লাহ করাই আর যদি এটা না পার আল্লাহ তোমার দেখরা আর তুমি সুর দিয়ে দোয়া করা আত্ম আর সুরে তুই তালে তালে দোয়া কররা আর যে আত বিষ হয়ে গেছে রাস্তা রাস্তা রসুল সাল্লা সাল্লামের দোয়াইছেন নিবাদত নিবাদসুলের তরিকায় রসুলের দোয়াই বিয়া বাড়ি গেলে করতে করতাম বাথরুম করতা না করিয়া আপনি যদি আত্মা বাথরুম ও ঢুকিয়া ঠিক মতো টয়লেট টয়লেট ফেসা উসা ঠিক মতো আমার ঠিকমতো আমার দিও চিন্তান আছে আমার হেফাজত করিয়া যদি আপনি দোয়া করিয়া বির মাতি গিয়ে আমার খাইয়া বাথরুম ও এই জায়গা বানাইছি না কিন্তু সম্মানিত উপস্থিতি। যে আমরা যদি ইসলাম মানি তাহলে আমরা দুনিয়াতে কল্যাণ হইব আখড়াতে কল্যাণব মরার পরেও আমরা পাইব আর যদি আমরা মনে আর আমরা অ্যাকাউন্ট ও বহু জিনিস তৈরি নাতি নশা সব তৈয়া যাই আর খুব খুশি ফুয়া ব্যাংক চাকরি করে ফুলিয়ে ফুড়িয়েলিশ সপ্তাহে সপ্তাহ থইয়া দেবো কিন্তু আখরা তো গেলে দেখা যাইব এই কিন্তু আরো আজাব আল্লাহ সাল হেফাজত খরকার